بسم الله الرحمن الرحیم ومن احسن قولا من من دعا إلى الله وعمل صالحا وعمل صالحا وقال إنني من المسلمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبینا محمد وعلى آله وصحبه اجمعین اما بعد এবং তার জাতিকে ইন্নানি পারা নিশ্চয় আমি সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করছি উপাস্য থেকে যে সবের তোমরা পূজা করে থাকো উপাসনা করে থাকো তবে আসমান এবং জমিন সৃষ্টিকারী সুরায় ফের রয়েছে ফাইন হোসাই কারণ তিনি আমাকে হেদায়ত করে থাকেন বা তিনি আমাকে হেদায়ত করবেন বিভ্রান্ত করতে চাও তোমরা আমাকে চাও তারা চেয়েছিল নিয়ে যেতে তখন তিনি বলেন ইনি সাকিব আমি অসুস্থ রয়েছি করেছিলেন মানে কথা একটু বাঁকা করে বলা ডাহা মিথ্যা নয় মনের অসুখ অসুখ মানুষের দুই হয় এক হচ্ছে মানসিক অসুখ এক হচ্ছে দৈহিক অসুখ তো ইব্রাহিম ছিলেন না বাবা আরো ধমক দিচ্ছে তাকে হেদায়ত করলে তাকে ভালো কথা বললে তাহলে ঘরেই যদি দুঃশ্মন থাকে নিজের বাবাই যদি দুঃশ্মন হয় তাহলে এই তহিদের কথা মানুষকে কি করে পৌঁছাবো মানসিক অসুস্থতায় ভুগছিলেন এমনি সাক্ষী তো এই আয়াত থেকে লাহা কেমন করে হয় এ বিষয়টি আয়াতের দিচ্ছি নিশ্চয়ই আমি সম্পর্ক ছেদের ঘোষণা করছি তোমরা যেসবের পূজা করো সেসব থেকে এতে লাহা ইল্লাল্লাহার কোন অংশের ব্যাখ্যা রয়েছে কিসের পহিলা অংশের হ্যাঁ লাহার আমার কোন উপাসন নেই মানে এইসবের পূজা করছো সেসব থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করছি ব্যাখ্যা রয়েছে তবে যিনি আমাকে সৃষ্টি করেছেন তার এবাদত আমি অবশ্যই করি তার এবাদত করার জন্য আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন ফাতারানি ফাই হোসায়দ নিশ্চয় তিনি আমাকে হেদায়ত দেবেন তোমরা গুমরা করার চেষ্টা করলে হবে কি তোমরা করতে পারবে না এই কলেমাকে তিনি তার আগামী প্রজন্মে স্থায়ী রেখেছিলেন এই দাওয়াত ইব্রাহিম খালি উল্লাহ আলি তার ছেলে ইসমাইল স্ত্রী হাজারা সারা তাদেরকে শিখেছিলেন ইসমাইল আলী সাল্লাম সেই দাওয়াত পৌঁছালেন তার ছেলেদেরকে এবং ইব্রাহিম ইসহাক আলী সালামকে ইব্রাহিম আত্মনতন আহ আকিব মানে প্রজন্ম আগামী জেনারেশন তো যারা পরবর্তীকালে আপনার নসলে জন্ম নেবে তাদের মাঝে এই কলিমাকে তিনি স্থায়ী রেখেছিলেন বা কি রেখেছিলেন ইসাক আলী ইসাল্লাম তিনি নবীয় হলেন ইসাক আলী সালাম আবার এই কলিমা শিক্ষা কাকে দিয়ে গেলেন তার ছেলে তার ছেলে ইউসুফ আলী মধ্যে হাদিসে রয়েছে যে শ্রেষ্ঠ করিম ইভিনে করিম ইবিনে করিম ইভিনে করিম হ্যাঁ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ছেলে তার বাবাও শ্রেষ্ঠ তার বাবা শ্রেষ্ঠ তার বাবা শ্রেষ্ঠ তিনি হচ্ছেন আল্লা সবাইকে নবুয় দিয়ে সম্মানিত করেছিলেন আল্লাহ মিয়ার যে যাতে করে তারা আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হয় ফিরে আসে এই কলেমাকে মজবুত করে ধারণ করে থাকলে আল্লাহর দিকে ফিরে আসবে দেখেন যার ইমান এই কলেমার উপর যত মজবুত তত বেশি সে তবা করে দিকে ফিরে আসবে। আল্লাহ আপনার ইমান যত সুন্দর ভুল ভ্রান্তি হতে পারে কিন্তু আপনি তত দ্রুত আল্লাহর দিকে ফিরে আসবেন আর যত আপনার সম্পর্ক ঢিলা ফস্কা এই কলেমার সাথে বান্ধন আপনার একেবারে কমজোর তত বেশি আপনি পাপের দিকে যাচ্ছেন আল্লাহ পাক আমাকে সৃষ্টি করলেন আল্লাহ পাক আমাকে জন্য সৃষ্টি করেছেন আল্লাহ নিষেধ আমাকে আল্লাহ না আল্লাহকে রাজি করার উপায় কি লা আল্লাহমিয়ার জীবন ফিরে আসে আল্লাহর দিকে ফিরে আসে আর আল্লাহর দিকে ফিরে আসার নাম হচ্ছে তবা তবর শাব্দিক অর্থ হচ্ছে রুজু করা তাবা এত ফিরে আসে রাজা জীবন এই আয়াত দ্বিতীয় আয়াতি কোথায় রয়েছে বলেন তো জানা আছে হাফিজ সাহেব কেউ আছেন ইব্রাহিম কোন সুরাই রয়েছে হাফেজ রয়েছে নাকি সুরেশ স্পষ্ট ঘোষণা করা হয়েছে কোরআন করিম আল্লাহাকের পক্ষ থেকে আল্লাহাক নসালাম কে বলছেন কুল হে নবী আপনি জানিয়ে দেন খ্রিস্টান আহলি কিতাব মানে যাদের এই দাবি রয়েছে যে আমরা অমুক অমুক নবীর অম্মত এবং ওই নবীগণকে কিতাব দেওয়া হয়েছে যদিও কিতাবকে তারা বিকৃত করেছে তাহরিফ করেছে যদিও কিতাবের সাথে সম্পর্ক তাদের নামে মাত্র রয়েছে যেমন বর্তমান আজকালকার জামানার ইহুদি খ্রিস্টান তাদের নামে মাত্র এঞ্জেলের সাথে বাইবেল সাথে সম্পর্ক রয়েছে তাদের পার্থিব জীবনের দৈনন্দিন জীবনের অধিকাংশ কোন সম্পর্ক নেই দিনের সাথে তাদের সম্পর্ক মত ব্যবচার কুকাজ আর পুঁজিবাদ কেমন করে ক্যাপিটাল জমা করতে হবে এই সবের সাথে হালাল হারাম আজকে বাস্তার বাস্তব প্রমাণ আমেরিকাতে যে তাদের অর্থনৈতিক বিপর্যয় ঘটেছে সুদ সুদ সুদের ওপরে সুদ করতে সুদ আর জুয়া সুদ আর জুয়া সুদ আর এদের দিনের সাথে সম্পর্ক কিতাবের সাথে সম্পর্ক নাম কে অস্থ নামের সম্পর্ক কখন তরে আলহামদুলিল্লাহ আজকে এ মুসলিম উম্মাতের অধিকাংশ লোকের পাপি থাকা সত্ত্বেও মুসলিমদের তাদের কোরআনের সাথে সম্পর্ক তাদের তুলনায় অনেক মজবুত রয়েছে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আরো তৌফিক দান করেন এই মুসলিম জাতির পাপিস্টদেরকে গুনাগারদেরকে দিকে ফিরে আসার যেন তৌফিক দান করেন মুসলিম জাতির বিরাতিদেরকে যারা ভুল বুঝে রয়েছে ইসলাম সম্পর্কে তো হিদ সম্পর্কে সন্ন্যাস সম্পর্কে রসুর উল্লাহামে এর্তি বা অনুসরণ সম্পর্কে তাদেরকে আল্লাহ যেন সহি তৌফিক দান করেন আল্লাহাকে সাদ করেছেন হে নেন ঘোষণা করে বলে দেন ইয়া আহলাল কিতাব হে আহলি কিতাব আজকালকার জামা আছে কিউ? যে অমুসলিমকে বলে দেবে যে দেখো তোমার শান্তি রয়েছে আল্লাহাক রব আল নবী করিমিসামের জামা নাই কত বড় শক্তি ছিল পারস্য শক্তি অগ্নি পূজক মুশ্রিকি শক্তি আর ছিল রোমান শক্তি সে খ্রিস্টান শক্তি তাদের সবাইকে আল্লাহ ঘোষণা করে জানিয়ে দিতে বলেছেন যেমনই এই আদেশ আল্লাহর পক্ষ থেকে আসল রাসুল তাদেরকে তাদের শাসকদের আজ পর্যন্ত আল্লাহ তৌফিক দিয়েছে ইসলাম গ্রহণ তিন রকম হয়েছে কেউ ইসলাম গ্রহণ করে নিয়েছে কেউ চিঠিগুলিকে শ্রদ্ধা করেছে কিন্তু পার্থিব লোভে তারা ইসলাম গ্রহণ করেনি যে ইসলাম গ্রহণ করলে যেমন রোমের রাজা তাইসার হেরাকলেন যদি মুসলমান হয়ে যায় রাজত্ব চলে দিন কিন্তু চোখে লাগিয়েছিল মুখে লাগিয়েছিল চুমন দিয়েছিল এবং আতরের সুগন্ধির একটি ডিব্বাতে ঢুকিয়ে রেখে চলেছে চিঠিকে আর শেষই বখারিতে রয়েছে হাদিস রয়েছে বলেছিল যদি আমি বুঝতে পারতাম জানতে পারতাম যে আমি নবীর কাছে পৌঁছিতে পারবো তাহলে আমি যতই চেষ্টা করা প্রয়োজন ছিল চেষ্টা করতাম কিন্তু আমাকে খ্রিস্টানরা রোম থেকে পৌঁছিতে দেবে না এখানে হত্যা করে দিবে যদি জানতে পারে তাহলে যদি আমি তার কাছে পৌঁছিতে পারতাম তাকে দেখতে পেতাম লাগাসাল তো আন কাদমেই হেসহিব খারীশের হাদিস তাহলে তার দুই পা আমি ধুয়ে দিতাম একজন কোন রাজা মহাশক্তি যেটি সেই যুগের দুটি পরাশক্তি সেই শক্তির একজন রাজা বলছে কথা আর একটি যে বড় শক্তি ছিল পারস্য শক্তি সেই শক্তি কিসরা সেই কিসরা অবমাননা করেছিল বেয়াদছিল যেমন ছেড়ে ফেলে দিয়েছিল এবং করা যুগ ধরে এটি বেআইনি তার সাথে তারা সে বেয়াদি করেছিল নবী করিম সাল্লাহামের কাছে যখন খবর আসলো যে আমার চিঠি আমার পাঠানো চিঠিকে ছিড়ে ফেলে দিয়েছে ছিড়ে ফেলাকে আরবিতে কি বলে মাজজাকা ইউ মজ্জিকো মানে ছিঁড়ে ফেলা বা ছিন্ন করা নবী করিমিনের দাও মজ্জি খুব টুকরো টুকরো করে দাও কুল্লামো মজ্জাক টুকরো টুকরো করার মতো তারপরে কি হয়েছিল জানেন শিক্ষার জন্য বলছি আল্লাহর দিনের শত্রুতা করা পরের শত্রুতা করা রসুল্লাহ হাদিসের শত্রুতা করা ইসলামের শত্রুতা করার পরিণাম যে দুনিয়াতেও খারাপ রয়েছে কত তার শিক্ষার জন্য বলছি ওই রাজার এক ছেলে ছিল সেই ছেলে ছিল মদ ঘোরামে ডুবে থাকত আর বাবা যতই লম্পট হোক চায় না যে ছেলে লুচা হোক আর মধঘ ঘর হোক তাই না আজকাল কোন অমুসলিম বাবাও চায় না যে আমার ছেলে যে করুক আমার ছেলে মদ খায় চাই কি চাই না নিজে খারাপ হলেও চাই যে আমার ছেলেটা ভালো থাকে দেখবে যারা সিগারেট খায় তারও ছেলে মেয়েকে তো ও চাইতে যে না বাধা দেবো কাজ করতে দেবো না আর ছেলে এগুলো করবে দেখছি আমার সামনে বাধা হচ্ছে আমার বাবা তো এই বাধা দূর করে দিলে আমি রাজত্বটাও পেয়ে যাব। আর আমি ইচ্ছা মতো ব্যবচার কুকাজ করব ইচ্ছা মতো মদ পান করবো মদে ডুবে থাকবো কেউ আমাকে নিষেধ করার আর থাকবে না পরিকল্পনা নিল ছেলে বাবাকে মারার জন্য বাবা দেখলো যে এই ছেলে আমার শত্রু হয়ে যাচ্ছে ভালো কথা বলছে শত্রু হয়ে যাচ্ছে তো ও প্রস্তুতি নিচ্ছে হয়ে গেল বাবার ওষুধের ফার্মেসি ছিল রাজার ফার্মেসি রাজা সেখান থেকে ওষুধ ওষুধের ফার্মেসি ছিল সেই ফার্মেসিতে একটা বিষের বোতল বিষের বোতল ভর্তি করে তাতে লিখে রেখেছিল যে দেওয়া মকাউবিলা এমন ওষুধ যাতে যৌন শক্তি বৃদ্ধি পাবে লেবের লিখা ওষুধ রেখে দিয়েছে ওষুধ বানিয়ে কিন্তু আসলে ওষুধ না হচ্ছে বিষ ছেলে বাবাকে হত্যা করে রাজত্ব দখল করবে আরাম সে কুকাজ করবে বিচার করবে মদ খাবে বাবাকে হত্যা করে দিল যে তাকে তার ছেলে হত্যা করল আল্লাহ ছেলে বাবাকে হত্যা করে দেওয়ার পরে যখন ঢুকলো রাজ প্যালেসে ঢুকলো দেখলো ফার্মেসি তো আমার বাবার স্পেশাল ফার্মেসি ফার্মেসিতে তো আমাদেরকে ঢুকতে দেয় না ঢুকলো ঢোকার পরে দেখছে ওষুধ পানি দেখছে দেখছে একটাতে লিখে আছে দাওয়া মকাউবিল এমন মেডিসিন যাতে